पीस टीवी बांग्ला है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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল্লা হেরিমাবাদ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের শুরুতেই জানাচ্ছি আমন্ত্রণ টিভি বাংলার আয়োজনে আমরা আজকে একটি নতুন বিষয় শুরু করতে যাচ্ছি বিষয়টি সহি হল বোারি অন্তর্ভুক্ত খিতাবুল আদাব আদব পর্ব থেকে ধারাবাহিক ভাবে রাসুল সালিবান হাদিসের আলোকে আমরা কিছু শিষ্টাচারের আলোচনা শুনবুল বুখারি আমরা সকলে জানি বরং গোটা বিশ্বব্যাপী আলেম সমাজ একমত সকল আলেম সমাজের একই বক্তব্য আসাহুল কুতু বিবাদ আলাহ আর সহিহুল ইমাম আল বুখারি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কিতাব করিমের পরে বিশুদ্ধ গ্রন্থ শহিহুল বুখারি আমরা সেই শহীদুল বুখারি থেকে একটি অন্যতম পর্ব কিতাবুল আদাব মানুষ অর্থ সম্পদে অনেক এগিয়ে যেতে পারে শিক্ষা দীক্ষাও এগিয়ে যেতে পারে কিন্তু যদি তার মাঝে আদব আখলাক ভালো না থাকে আচার আচরণ ভালো না হয় শিষ্টাচার তার যদি সুন্দর না হয় তাহলে তার পূর্ণতা লাভ হয় না অর্থের সাথে প্রয়োজন শিষ্টাচারের শিক্ষা দীক্ষার সাথে প্রয়োজন আদব আখলাকে যে যত বড়ই হোক না কেন আদব আখলাকে যদি সে পিছিয়ে থাকে শিষ্টাচারে যদি সে পিছিয়ে থাকে তাহলে তার মাঝে প্রকৃত মানবতা খুঁজে পাওয়া যায় না সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য ইসলাম প্রতিটি মানুষকে উত্তম আদর্শে আদর্শবান হওয়ার নির্দেশনা জারি করেছে শুধু তাই নয় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব হিসাবে সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক হিসাবে আল্লাহ সুবহান করেছেন আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রা আলমিনুবহানা तुम्हारे रही है रसुलर माझे उत्तम आदर्श सुप्रिय दर्शक श्रोता आपनी जेई हन आनी नर हन और नारी हन शिक्षित हन और अशिक्षित हन धनी हन और गरीब हन छोट हन और बड़ो हन जी आपनार् रसुल्लासल्लम रेखे जावा दे आदर्श ना था आद बाखलाक ना था आपनी অনেক পিছিয়ে পড়ে থাকবেন আসুন আমরা আজ থেকে শুরু করছি ধারাবাহিকভাবে আলোচনা শহিহুল বুখারি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ গ্রন্থ করিমের পরেই বিশুদ্ধতার দিক থেকে যার স্থান সেই শহিহুল বুখারির ধারাবাহিকভাবে আদর্শ শিষ্টাচারের হাদিসগুলি আমরা শুনব শিক্ষা গ্রহণ করবো নিজেদের জীবনকে সে আলোকে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করব সহুল বুখারির আদাব পারবে ইমাম বুখারি রহম্লা সর্বপ্রথমে যে অধ্যায়টি নিয়ে এসেছেন বাবুল বের্রে ওয়সিলা ইনসানি দোসনা ইমাম বুখারি রহম্লা সর্বপ্রথম যে অধ্যায়টি নিয়ে এসেছেন বাবা বাবামায়ের সাথে সদাচরণ করা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এমর্মে তিনি অধ্যায় নিয়ে এসেছেন এবং এই অধ্যায় তিনি আরো একটি আয়াতকেও সামনে রেখেছেন আল্লা সুবাহ নির্দেশ দিচ্ছেন আমি নির্দেশ জারি করেছি মানব জাতিকে দেওয়ালি দই হোসনা বাবা মায়ের সাথে সদাচরণ করা হেমাম বুখারি রহম্লা সর্বপ্রথম শুরু করলেন বাবা মায়ের সাথে সদাচরণ এর অধ্যায় দিয়েই তিনি আচরণের শিষ্টাচারের পর্বটি শুরু করলেন আসলে এই মানুষ কোনো সন্দেহ নেই আল্লা সুবহানা হাত তালা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন আমাদের স্রষ্টা আল্লা সুবহানহুয়াতালা কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বাবা মায়ের মাধ্যমে তারা না হলে আমাদের পক্ষে পৃথিবীতে আসা সম্ভব ছিল না আল্লাহ আল্লা সুবহানহুয়াতালা তাদের মাধ্যমে আমাদেরকে নিয়ে এসেছেন এজন্য আল্লাহ আল্লা সুবহানহুয়াতালা সকল প্রকার আবাদত তাঁর জন্যে করার নির্দেশ দেওয়ার পরেই আল্লা সুবহানাহত নির্দেশ দিয়েছেন বাবা মায়ের সাথে সদাচরণ করার আল্লা সুবহান বাবা মায়ের সাথে উত্তম ব্যবহারের উত্তম আদর্শের স্থানটি আল্লাহর অধিকারের পরেই বাবা মায়ের অধিকার নিয়ে এসেছেন করানুল করিমে অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নিজের অধিকারের বর্ণনা দেওয়ার পরেই বাবা মায়ের অধিকারের বর্ণনা দিয়েছেন যেমন সুরাবানী ইসরাহলে আল্লাহ বলেন আল্লাহ আবুদু ইল্লাহিল এহসানা দ্বিতীয় নির্দেশ তোমরা বাবা মায়ের সাথে সদাচরণ করো আল্লাহ আকবর ইসলামের এই অন্যতম বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য ইসলামকে সুন্দর করেছে ইসলামকে আরো আকর্ষণীয় করেছে আমরা আজকে সেই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি প্রসিদ্ধতা আবে এই আবু আমরা সেইবানি তিনি বলছেন ইলা ইলাদি আবদুল্লাহ আবু আমরা সেইবানী তিনি বলেন যে আমাদেরকে সংবাদ দিয়েছেন এই বাড়ির মালিক তিনি ইশারা দিয়ে বলছেন তিনি হলেন আব্দুল্লাহ কোনো জবাবে বললেন যথাসময়ালি বললেন এরপর দ্বিতীয় পর্যায়ে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমলটি বললেন বিরুল বাবা মার সাথে সদাচরণ করা আল্লাহাদ করা বললেন রাসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম আমাকে এই বিষয়গুলির বর্ণনা দিলেন যদি আমি আরও চাইতাম তাহলে তিনি যেন আরও অনেক বর্ণনা দিতেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমাদের একটু চিন্তা করা দরকার এ হাদিসটি নিয়ে আমরা একটু কথা বলি একটু বোঝার চেষ্টা করি রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন সাহাবি আবদুল্লাহ ইবিনা সৌদরাজিয়াল্লাহ আনহু কোন আমলটি আল্লাহর কাছে অধিক প্রিয় আল্লাহ ভালোবাসেন বেশি তিনি বলেন সালাতু আলা ওয়কিহা সালাদ যথাসময় আদায় করা আল্লাহ আকবর অনেক মুসলিম রয়েছেন যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেন কিন্তু সালাতের গুরুত্ব দেন না এটি কি কোনো মুসলিমের পরিচয় হতে পারে মুসলিম মানেই তাকে সালাতের গুরুত্ব দিতেই হবে এর বিকল্প কোনো পথ নেই সালাত আদায় ছাড়া কেউ মুসলিম থাকতে পারে না দ্বিতীয় বিষয় আপনি সালাত আদায় করবেন আপনি অনেক নিজের ব্যস্ততার কথা বলবেন আপনি ইচ্ছা মতো সময় হলে সালাত আদায় করলেন আর আপনার সময় না হলে সালাত আদাই করবেন না এমনটি সুযোগও কিন্তু ইসলামে দেওয়া হয়নি আল্লাহ আল্লা সুবহানা তালা বলেন ইন্না সলাত আল্লা সুবহানদের জন্য সলাতকে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই ফরজ করেছেন সুতরাং প্রতিটি মুসলিমকে সালাদ তো অবশ্যই আদায় করতে হবে আর সেটি হেয়ালি খেয়ালি সেভাবে নয় ইচ্ছা মতো নয় আল্লা সুবহানা হাত পাঁচ বক্ত সালাদের যে পাঁচটি টাইম দিয়েছেন ঠিক সেভাবে আদায় করতে হবে এজন্যে বললেন যে আল্লা সুবহানা হাতার কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় হলো আসালাত আলাহা আমাদের সমাজে সামাজিকভাবেও আমরা কতগুলি সালাত সময়ের জন্য শেষের দিকে নিয়ে গেছি বরং আবুদাউদের অন্য বর্ণনায় এসেছে আল্লাহ আল্লা সুবাহানা হাতের কাছে সবচেয়ে পছন্দ কাজ ও প্রিয় ফি হল সালাতহা সালাদ তার প্রথম সময়ে আদায় করা জহরের সালাত হয়ে যায় সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সাথে সাথে তখন আপনি আদায় করবেন এটাই হলো সবচেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আসরের সালাত হয় প্রতিটি বস্তুর সম ছায়া হলেই আপনি তখন আদায় করবেন সেটি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মাগরিবের সালাদ হয় সূর্য অস্ত গেলেই এশার সালাত হয় পশ্চিম আকাশে লালিমা অস্ত গেলেই ফজরের সালাত হয় শোভে সাঁধে দিত হলেই সুপ্রিয় দর্শক শ্রোতা তবে মনে রাখতে হবে সালাত পাঁচ ভক্ত এ পাঁচ ভক্তের মাঝে তিন ওক্ত সালাত আউ্য়াল ওক্তে আদায় করা হলো উত্তম আর এক ওক্ত সালাত সর্বদায় দেরি করে আদায় করা হলো উত্তম আরেক অক্ত সালাত শীতের দিনে তাড়াতাড়ি সময় হওয়ার সাথে সাথে গ্রীষ্মকালে একটু দেরি করে এভাবেই সালাদ আদায় করা উত্তম আমরা আপনাদের সামনে আরও বিস্তারিত বর্ণনা তুলে ধরব তবে সেই বর্ণনার আগে একটু আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরেই আমরা আরও ইহাদিসটিকে সামনে রেখে সুন্দর কথাগুলি সুন্দর বিষয়গুলি আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইমাদের দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন গির সৃষ্টি করা द्विधा द्वंद मूल्यबोधर अभाव प्रकृत विश्वास जीवन जापन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 সোন্যায়ন করুন এই সমস্ত বেদাত আমলকে বর্জন করতে হবে মুজ্ফার বিনসিং বেদাতের সঙ্গে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না समस्त मानूष के इसलम कर दर्शक श्रोता বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লিসাল্লাম সালাতের যে সময় সময়সীমা বর্ণনা দিয়েছেন সেগুলি আমরা বলছিলাম তিনটি সালাত হলো সর্বদাই প্রথম অক্ষে আদায় করাই হচ্ছে উত্তম আল্লাহর কাছে অধিক প্রিয় তা হল ফজরের সালাদ আর সেই সময় অন্ধকার থাকে আমাদের সমাজে আমরা অনেক ফর্সা করে আদায় করার চেষ্টা করি এটি কিন্তু আল্লাহ সু তার কাছে অধিক প্রিয় নয় দ্বিতীয় হলো আসরের সালাত একেবারে অনেক দেরি করে আমরা অনেকে আদায় করে থাকি এটি ঠিক নয় বরং আউবল বক্তে যখন সূর্য উপরের দিকেই থাকে রৌদ্র উত্তপ্তও থাকে সেই সময় আদায় করা অর্থাৎ প্রতিটি বস্তু সমপরিমাণ ছায়া হলেই আসরের সালাতের সময় হয়ে যায় তৃতীয় হলো মাগরিবের সালা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আদায় করার নিয়ম এ তিন সালাদ চতুর্থ সালাত হলো সালাতলে আয়সা এসার সালাতের ক্ষেত্রে নিয়ম হলো রাত্রির এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়াটাই হচ্ছে এসার সালাতের উত্তম সময় বেশি ফজিল আর জোহর পঞ্চম সালাদ শীতকালীন সময়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সাথে সাথেই আর গ্রীষ্মকালীন সময় যখন উত্তপ্ত রোদ বেশি তাপ থাকে সামান্য একটু দেরি করে পড়াটা হচ্ছে উত্তম সুতরাং আসুন আমরা এইভাবেই সালাদ আদায় করার চেষ্টা করব রাসুল সাল্লাহ আলি হুসাল্লামকে সাহাবি জিজ্ঞাসা করলেন এরপরে কোনটি আল্লাহর কাছে অধিক প্রিয় প্রথমটি হচ্ছে সালাদ এর মানে হলো এটি আল্লাহর হক আল্লাহর অধিকা দ্বিতীয় পর্যায় বললেন বেররুল আল্লাহর কাছে অধিক প্রিয় অধিক পছন্দনীয় দ্বিতীয় বিষয় হল বেররুল আলে দইন বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার সংক্রান্ত পাশাপাশি কয়েকটি অধ্যায় আসবে বিভিন্ন প্রসঙ্গে সেগুলি আমরা আলোচনা শুনব আসলে প্রিয় ভাইয়ের আমার যে বাবা মা আপনার আমার পৃথিবীতে আসার মাধ্যম যে বাবা মা আপনার আমার জন্য পৃথিবীর বুকে সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে সুতরাং সে বাবা মার সাথে কি আচরণ করতে হবে নিজে একটু চিন্তা করলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আসুন আপনি যদি বাবা মার সাথে ভালো আচরণ করেন তাহলে আপনার সন্তান সন্তানরাও এর বিনিময়ে আপনার সাথে ভালো আচরণ করবে যদি আপনি বাবা মার সাথে দুর্ব্যবহার করেন তাহলে হয়তোবা আপনি দুর্ব্যবহার যেমন করেছেন বাবা মায়ের সাথে আপনার সন্তান সন্তানেরাও কিন্তু এর বদলা হিসাবে আপনার সাথে দুর্ব্যবহার করবে রাসুল সাল্লাম এরপর বললেন কথাটি বললে যেন অনেকের গায়ে জ্বর চলে আসে জেহাদ ফিসাবিহ এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আবাদত এই আবাদত ইসলামের আছে কেয়ামত পর্যন্ত থাকবে কখনো বন্ধ হতে পারে না আজকে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী যতই সচ্চার হোক না কেন জিহাদের নামে মুসলিম সমাজকে যতই তারা অপপ্রচার করার বিভিন্ন রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করুক না কেন তবে হ্যাঁ আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে কিছু মানুষ এমন রয়েছেন যারা জিহাদকে সঠিক পাত্রে ব্যবহার করেননি জিহাদের নামে সন্ত্রাস করার চেষ্টা করেছেন জিহাদের নামে বিভিন্ন রকমের বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেছেন তাই সুযোগও পেয়েছে ইসলাম ও মুসলিম বিদ্বেষী সমাজ তবে আপনাকে মনে রাখতে হবে জিহাদ বিভিন্ন সময় বিভিন্ন আকারে বিভিন্নভাবে হতে পারে কখনো হবে শারীরিকভাবে কখনো হবে সশস্ত্র কখনো হবে মৌখিকভাবে কখনো হবে অর্থ দিয়ে কখনো হবে কলম দিয়ে কখনো হবে মুখ দিয়ে সুতরাং তার প্রতিটি যে কোনো সময় যে কোনো অবস্থায় সেটি চলতেই থাকতে পারে তবে সব পরিবেশেই সশস্ত্র নয় আবার সব পরিবেশেই সশস্ত্র হবে না এমনও নয় বিষয়টি আমাদেরকে বিস্তারিত এখানে আলোচনা করার সুযোগ নেই অন্য সময় অন্য ক্ষেত্রে আমরা আলোচনা করে বিষয়টি ভালোভাবে জেনে সেই অনুযায়ী আমরা মেনে চলার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা হাসুন এরপরে ইমাম বুখারি রহমা উল্লাহ সহিুল বুখারির কিতাবুল আদাব আদাব পর্বে তিনি দ্বিতীয় অধ্যায় বেঁধেছেন বাপ মান আহাক কন্যাশী বেহসিস মান আহাক নাস কোন ব্যক্তি সবচেয়ে বেশি অধিকার রাখে আপনার সাথে সদাচরণ করা আপনি তার সাথে সদাচরণ করবেন আপনি তার সাথে ভালো আচরণ করবেন কে সবচেয়ে বুখারির পাঁচ হাজার নয় শত সত্তর নম্বর হাদিস টি আগে শুনলাম এ পর্যায়ে আমাদের পাঁচ হাজার নম্বর হাদিস এ হাদিসে রাসুল সাল আলি হুসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা رضي الله تعالى عنه ابو هريره رضي الله عنه বলেন رجل الى رسول الله صلى الله عليه وسلم এক জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এশেই জিজ্ঞাসা করলেন ইয়া من احق بحسني صحابتي আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে কে বেশি অধিকার রাখে কালা উম্মুকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা আবার জিজ্ঞাসা কালা উম্মুকা বললেন তোমার মা তারপরে বললেন সুম্মা মান অতঃপরকে মায়ের কথা বললেন এরপর জিজ্ঞাসা করলেন কালা সুমান হলো তোমার বাবা সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই কেনই হবে না আল্লাহ সুহানা তালা স্পষ্ট ভাবে করা আনুল করিম তুলে ধরেছেন সুরালোকমান চোদ্দ নম্বর আয়তে আল্লাহ রব আলমিন মায়ের কথা বলেন মানুষকে আমি নির্দেশ দিয়েছি বাবা মায়ের সাথে ভালো আচরণ করার তার সাথে মা তাকে গর্ভে ধারণ করেছে ওহনালিন কষ্টের উপর কষ্ট সহ্য করে শুধু গর্ভ ধারণ প্রসব করে শেষ হয়নি দায়িত্ব ও ফেস আলু হু ফি মা তাকে কষ্ট করে নিজের শরীর থেকে জোরানো নিজের শরীর থেকে তৈরি হওয়া সেই দুধ তাকে দান করেছে দুই বছর ধরে একদিন দুদিন নয় আল্লাহ আকবর মায়ের এর ঋণ কোনো সন্তানের পক্ষে কখনো পরিশোধ করা সম্ভব কখনো সম্ভব নয় এজন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লামকে সাহাবি যখন জিজ্ঞাসা করলেন আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে অধিকারী কেউ চতুর্থবার এরপরে কে বললেন তোমার বাবা প্রিয় দর্শক শ্রোতা আপনি ভাই হন আর বোন হন যেই হন না কেন আপনার মা যদি পৃথিবীতে বেঁচে থাকে বাবা যদি বেঁচে থাকে তাদের সাথে যদিও অতীতে কিছু ভুল করেছেন সেটি আল্লাহর কাছে তো করুন তাদের কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে তো করে তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি তো করুন বাবা মায়ের সাথে কোনো দিন আর ব্যবহার করবেন না বাবা মায়ের সাথে কোনোদিন আর অসদাচরণ করবেন না কারণ আপনার বাবা মা আপনার জন্য হলো জান্নাত অথবা জাহান্নাম বাবা মায়ের সাথে সদাচরণ করার মাধ্যমে আপনি জান্নাত লাভ করবেন বাবা মায়ের সাথে দুর্ব্যবহারের মাধ্যমে আপনি জাহান্নাম পেয়ে যাবেন সুতরাং বাবা মা জানা আপনার জন্য জাহান্নাম ও জান্নাতের অডা জাহান্নাম ও জান্নাতের মাঝে বাবা মা আপনি বাবা মার সাথে যে ধরনের আচরণ করবেন বাবা মার সাথে যে ধরনের স্বভাব করবেন সেভাবেই আপনি জান্নাত ও জাহান্নাম পাবেন প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা জানা আমাদের জীবনে বাবা মায়ের সাথে সদাচরণ করতে পারি বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা অনুরোধ ভাবে এরপরে ইমাম বুখারি রহমাল তৃতীয় অধ্যায় নিয়ে এসেছেন বাবু জিয়াদ কোন সন্দেহ নেই উত্তম কাজ অত্যন্ত ফজিলত যদি কোনো সন্তান যেতে চায় তাহলে সেই সন্তানের অনুমতি বাবা মার কাছ থেকে নিতে হবে বাবা মার কাছে অনুমতি ছাড়া আবওয়ান একজন ব্যক্তি এসে একজন সাহাবি রাসুল সাল্লাইসালামের কাছে প্রশ্ন করলেন আল্লাহর পথে জিহাদে বের হবো রাসুল সাল্লাম বললেন আল্লা আলা বললেন হা বাবা মা রয়েছেন আকবর বললেন তাহলে তুমি বাবা মার সাথেই জিহাদ করো বাবা সাথে জিহাদ করো মানে বাবা মার সেবা করো বাবা মার সাথে ভালো আচরণ করো বাবা মার খেদমত করো সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বললেন ফাফি হিমা ফা জাহিদ তুমি বাবা মায়ের সাথে জেহাদ করো তোমার জেহাদ হলো বাবা মার সাথে এর মানে বাবা মার সাথে তুমি সদ্ব্যবহার করো বাবা মার সেবা করো বাবা মার দেখাশোনা করো বাবা মাকে তুমি সহযোগিতা দাও বাবা মায়ের জন্য তুমি তোমার সেবা আত্মনিয়োগ করো প্রিয় দর্শক জিহাদের উপরে প্রাধান্য দিলেন বাবা মা অতএব বাবা মা থাকলে সেখানেই হলো আপনার আমার সবচেয়ে বড় জিহাদ আল্লাহ আলামিন বাবা মার সাথে সদ্ব্যবহার করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জান্নাত লাভ করার তৌফিক দান করুন আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি फिल्ट करो जकत दिए सम्पद के विशुद्ध कर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 दर्शे रियाजुले कल सन्ध्याचारोटाय